আলহামদুলিল্লাহ আলমিনু আসসালাম আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা হাদিস শুনে আসছি রাখা এক অধ্যায় থেকে যে সমস্ত হাজি রসল সাল আলী ওয়াল্লাম অন্তরকে নরম করার জন্যে আখ করার জন্য। দুনিয়ার মোহ কমানের জন্য মানুষকে আল্লাহতালার দিকে বেশি করে এগিয়ে আসার জন্য আবেগ ইমোশন আনার জন্য যে সমস্ত হাদিজ বলেছেন রাকা এক বা অধ্যায় ইমাম বোখার ইমাম মুসলিম অন্যান্য ইমাম রায় হাদিদুল্লাহকে সংকলন করেছেন সেখান থেকে বাসাই করা হাদিসগুলো আমরা শুনে আসছি ধারাবাহিক আলোচনায় আজকে যে হাদির আলোচনা শুরু হচ্ছে সেটা বর্ণনা করেছেন সোহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা রসুল উল্লাহ সালাম দিকে বর্ণনা করেছেন রসুল্লা সাল্লা আলি সাল্লাম আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেছেন এবং যখন রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন আল্লাহ তাল্লাহর কাছ থেকে সরাসরি এই হাদিসগুলির একটা অতিরিক্ত মর্যাদা থাকে আর সেটা হচ্ছে আল হাদিসুল কদসি সরাসরি আল্লাহ তাল্লা দাঁতের পাকের কাছ থেকে বর্ণনা হচ্ছে যে এর শব্দগুলো স্বয়ং আল শব্দগুলো সহকারে এসেছে শুধু মেসেজ নয় শুধু বাণী নয় বাক্য নয় এই সাবে হাদিস কুদ্সির মর্যাদা আরও অধিক এবং কোন কোনো ইমাম কুলসির মর্যাদা আরও অধিক এবং কোনো কোন ইমাম এটাকে মর্তবা দিয়েছেন হাদিস এবং কোরআনে মাঝখানে হাদিস কুদ্সির অবস্থান এই হাদিসে আল্লাহ তাল করেছেন ইন্না ক্যাত হাসানাত সাইয়ে আত আল্লাহ তালা এই হাসানাত কি জিনিস সাইয়ে আত জিনিস এগুলোকে রেখেছেন। আলিকা কতপর এগুলাকে তিনি বয়ান করেছেন বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় কোনটা হাসানাত, কোনটা সাইয়ে আত হাসানাত হচ্ছে নেক কর্মসমূহ আর সাইয়ে আত হচ্ছে গুনার কাজগুলো তারপরে তিনি বলছেন ফমান হাম্মা বাসান ফলামিয়া মালহা কেতাবাহু আইন্দাহান যে ব্যক্তি কোনো নেক কাজের ইচ্ছা করল পরিকল্পনা করল। কিন্তু কাজটা আর করা হলো না তার শুধু সংকল্প করার কারণে ইচ্ছা করার কারণে পরিকল্পনা করার কারণেই তার জন্য পূর্ণাঙ্গ নেকি লিখে দেওয়া হয়ে যায় ওয়া ইনহামা বিহা ফিলাহা কেতাবাহ আসার আর যদি এই নেক কাজ করা হয়ে যায় শুধু পরিকল্পনা সংকল্প ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ থাকে না বাস্তবে ইন প্র্যাকটিক্যাল সেন্স করে ফেলে তখন আল্লাহ আল্লাহতালা তাকে নেকি লিখে দেন কতগুলো কমপক্ষে দশ আর বাড়তে বাড়তে সাতশো গুণ পর্যন্ত এক একটি নেক আমলের নেকিকে লিখে দেওয়া এমনকি সাতছ গুণের অধিকাও যেতে পারে ইলা আদিন ক্যাথি অগণিত সংখ্যক বেসুমার সবাব লেখা হয়ে যেতে পারে একটি নেক কাজ করার কারণে ওয়াইন হাম্মা বেসাইয়িন ফালামিয়া মালহা ক্যা কোনো খারাপ কাজের সংকল্প করে ফেললো। কিন্তু করলো না পরে মাইন্ড চেঞ্জ করে ফেললো। তখন আল্লাহ তালা এই মাইন্ড চেঞ্জ করার কারণে না করার কারণে তাকে একটা নেকি দিয়ে দিবেন খারাপ কাজ করা নিয়ত করেছিল কিন্তু করেনি এই কারণে আল্লাহ আল্লাহতালা তাকে একটি নেকি লিখে দিবেন হাসানা ক্যামেরা পূর্ণাঙ্গ নেকি লিখে দেবেন ওয়া ইনহামা বিহা ফিল্লাহ ওয়াহেদাহ আর যদি এই গুনার কাজটা করেই ফেলে তাহলে আল্লাহ তালা তাকে একটি গুণা লেখে দেন নেকির কাজে একটি নেকি লিখে দেন না কমপক্ষে দশটি বাড়তে বাড়তে সাতশো তার উপরেও যেতে পারে কিন্তু আর কাজে আল্লাহ আল্লাহতালা একটি গুণা লেখলেন দশটি লেখলেন না দশগুণ বাড়িয়ে দিলেন না সাতশো তো প্রশ্নই আসে না এতে বোঝা গেল যে আল্লাহ তালা বান্দাদের প্রতি কত রহম করেন নেকি করলে আল্লাহতালা কি পরিমাণ দিতে চান গুণা করলে আল্লাহ তালা বাড়ান না যতটুকুন গুণা করেছে ততটুকুনই লেখে দেন বোখারি এবং মুসলিমে উভয় কিতাবে এই হাদিসটি সংকলিত হয়েছে এখন আমরা দেখতে পাই আল্লাহ তালা আমাদের জন্য কত আশার আলো রেখেছেন কিভাবে আল্লাহ তালা বান্দাদেরকে উৎসাহিত করেন তারা ভালো কাদের চিন্তা করুক সংকল্প করুক পরিকল্পনা করুক করতে না পারলেও তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে গুনার কাজ থেকে বান্দা সরিয়ে আসুক প্লান করে ফেলেছে না করা পর্যন্ত আল্লাহ গুণা দিচ্ছেন না এভাবে আল্লাহ তালা এত সুন্দর আহ্বান আমাদেরকে করছেন এত সুন্দর সুযোগ দিচ্ছেন এত সুন্দরভাবে তিনি আমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন এরপরে যদি আমরা আল্লাহ তালার কাছে না আসি দূরে থাকি তাহলে সর্বহারা হওয়া ছাড়া কি আর কোনো গতি আছে শহিদ মুসলিমে এবং বোখারিতে হাদিস আরেকটি ধরন এসেছে আরেকটু বিস্তারিত কয়েক লাইন লম্বা হয়ে এসেছে সাহাবি আবুহরাই রাজুয়াল্লাহ আনুকর্তৃক বর্ণিত হয়েছে আল্লাহ তাল্লাহ ফেরেজ তাদেরকে লক্ষ্য করে বলেন কারণ আমরা যখন গুনা নেকি করব এগুলো কে লেখবেন ফেরস তারা লিখবেন তারা কলম নিয়ে অপেক্ষ করে আছেন তো আল্লাহ তাল্লাহ তাদেরকে একটু ডাইরেকশন দিচ্ছেন তাদেরকে কিছু গাইডলাইন দিচ্ছেন আমাদের প্রতি এসান করার জন্যে ফেরস তো নিজেরা কোনো দয়া করবে না মায়াও করবেন না আবার অতিরিক্ত কিছু করবেন না আল্লাহ তালা যা বলেন তাই করবেন তো তাদেরকে দয়া মায়া করার জন্যে বান্দাদেরকে একটু গ্রেস দেওয়ার জন্যে আর একটু সুযোগ দেওয়ার জন্যে আর একটু সুযোগ দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে তিনি বলছেন ফেরেস্তারা আমার কোন বান্ধা গুনার কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেললে তোমরা লেখো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা কার্যকরী না করেছে শুধু পরিকল্পনা করেছে সংকল্প করেছে এই কারণে লেখে দিও না একটু অপেক্ষা করো থামো তারা করে ফেলে কি না তাহলে লেখো করে না ফেললে লেখা দরকার নেই আমি লেহা ফাকু বুহা যদি তারা করে ফেলে শেষ পর্যন্ত তাহলে যতটুকুন করেছে ততটুকুনই এটাকে দশগুণ বা কয়েক গুণ বাড়াতে হবে এই চিন্তা নয় লাহু ওয়াইন আর যদি আমার ভয়ে আমাকে খুশি করার জন্যে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল না গুনার কাছা করব না আমার আল্লাহকে নারাজ করব না আমার আল্লাহকে নাকস করব না এই কারণে আমার ভয়ে আমার উদ্দেশ্যে সে স্যাক্রিফাইস করে ফেলল তার পরিকল্পনা থেকে সরে আসলো তাহলে তোমরা তার জন্য একটি নেকি লিখে দাও কারণ আমাকে এই যে আমাকে সম্মান করেছে এই কারণে তার নেকি পাওয়ার হক হয়ে গেছে আর যদি এমনটি করে যে সে আর যদি এমনটি করে যে সে এরাদা করেছে সিদ্ধান্ত নিয়েছে নেকির কাজ করবে নেক আমল করবে কিন্তু করে নি। তাহলেও তার জন্য একটি নেকি লেখে দেওয়া কারণ ভালো কাজের চিন্তা করা ভালো কাজের সংকল্প করা নেক কাজের পরিকল্পনা করাটাও আল্লাহ তালার কাছে একটা পছন্দের কাজ খালি আমি চিন্তা করেছি প্ল্যান করেছি পরিকল্পনা করেছি এটাকেও আল্লাহ তালা হেভিলি অ্যাপ্রিসিয়েট করেন তার জন্য ভালো চিন্তা করলাম কেন এই আমার পুরস্কার প্রাপ্য হয়ে গেছে সফহানাল্লা আল্লাহ তালা কত করিম কত জেনারাস। মানুষের প্রতি আল্লাহ কত দয়ালু আর যদি এই নেক কাজটা করে ফেলে তাহলে এর মিনিমাম পাওনা তাদের হলো দশ গুণ দশটি নেকি আর অবস্থা অনুযায়ী বাড়বে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে সাত শত গুণ পর্যন্ত বাড়তে পারে এখানে আমরা ইমাম মুসলমের আরেকটি রেওয়ায়ত আছে সেটা একটু নিয়ে আসবো অনেকগুলোই হুবহুতাই একই কথা কিন্তু কোনো কোনো রেওয়য়েতে দু একটা লাইন বেশি আছে সেটার মধ্যে আমাদের জানার মধ্যে অতিরিক্ত ফায়দা আছে সেই আমরা আর কি রেওয়ায়তে দিকে যাব ইমাম মুসলিমের সাহিম মুসলিমে তিনি বলেন সেখানে হাদিসে কুদ্সির তরিকায় কল্লাহু তালা আল্লাহ তাল্লা সাদ করেন ইদাতে হাদ্দ আবদি হাসানাতান আনা বেআানাত এখানে আল্লাহ তালা নিজের ব্যাপারেই বলছেন ফেরেস বলছেন না যে আমার বান্দা যখন তার অন্তর্মধ্যে ধারণা সৃষ্টি হয় সংকল্প হয় সে তার জন্যে একটি নেকে দিয়ে দেই। করার আগেই একটা নেকি তাকে লেখে দিয়ে দেই। এখন একটি বিরতির সময় হয়ে গেছে আমরা বাকি রেওয়ায়তটা বিরতির পরে শুনবো ইনশা আল্লাহ তালা অবিল্লাহি তফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী বিরতির আগে আমরা হাদিস শুনছিলাম হাদিসে কচ্ছি নেক আমল গুনার আমল করা সংকল্প করার বিষয়ে। আমরা সহিমুসমি রেওয়ায়তকে আবার কল্প করার বিষয় আমরা শহিমসিমের রেওয়াজটাকে আবার শুনি আল্লাহ তালা সেখানে সাত করেছেন হাদিসেতুর শীতে আমার বান্দা যখন কোনো আমলের সংকল্প নেয় হাসানাত নেকির নেকির কাদের কোন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ হাসানামা আমল করার আগেই আমি সংকল্পের কারণে আমি হা আর যখন করে ফেলে আমি তখন কমপক্ষে দশটি নেকি লেখে দেই ওয়াঈদা এতে হাত দাসা বে আন ইয়া আমাল আতান আর যখন তার মনে মনে চিন্তা করে যে কোনো গুনার কাজ করে ফেলবে ফ আনা আখ ফিরুহা লাহু মাল আমাল যতক্ষণ না করে করাটা ডিলে করে দেরি করে ততক্ষণ আমি ক্ষমার দৃষ্টিতে দেখি তখনও আমি গুণা লেখি না ফা ইজা আমি লেহা ফা আনা আখ লাহু লাহুবি যখন করে ফেলে তখন আমি পরিমাণ অনুযায়ী সাইজ অনুযায়ী একটা গুনাই লেখি এর বেশি লেখি না ও কাল সাল আলহি আসাল্লাম অতপর এই হাদিস বলার পরে রসুল্লাহ সাল্লি সাল্লাম অ্যাড করলেন অতিরিক্ত রেওয়ায়ত এখানে যেটা আছে জন্য হাদিসছি যোগ করেছি আমরা সেখানে রসল সাল্লাহসাল্লাম উল্লেখ করলেন ক আল আত্মালিকা ফেরস তারা সেখানে আল্লাহ তালা কাছে দরখাস্ত করে কী দরখাস্ত করে রব বিদা আব্দুকা ইউরিদান ইয়ামা আতান সে তো গুনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এটা কেমন হলো তাদের বুঝে আসে না তারা আপত্তি করার অধিকার নাই কিন্তু বুঝতে চায় যে এটা তো আল্লাহ তালা কোন হেকমাতের ভিত্তিতে করলেন এটা তাদের বুঝে আসেনি গুনার নিয়ত করলো আর সেখানে নেকি দেবেন এটা তো বুঝতে পারছি না অহু আবসারুবিহি আল্লাহ তালা ভালো করে জানেন ভালো করে দেখিন বান্দাকে এরপরে তারা ওনাকে পছন্দ যখন করেরকুবু হু ফাইন আমি লেহা ফাকু হা মিস লেহা দেখো ঠিক আছে তোমরা দেখো অপেক্ষা করো সে যদি করে বসে গুণাটা তাহলে সম পরিমাণ গুনাই লিখে দেবা আমরের যতটুকুন ততটুকুন গুণা এর চেয়ে বেশি যেন না হয় ইন হাসানাতান আর যদি ছেড়ে দেয় করে না সেজন্য আমি কেন একটা নেকি দিতে নেই জানো সেটা হচ্ছে ইন্নামা তারা কাহা মিনা ই আসলে তো গুণা ছেড়ে দিয়েছে আমার ভয়ে আমার কারণে আমাকে সম্মান করতে গিয়ে সেজন্যই আমি তিনি বুঝিয়ে দিলেন এরপরে আরেকটি হাদিস আমরা অ্যাড করি রসুল্লাহ সাল্লা সাদ করলেন ঈদ আহসান আহাদ ইসলাম আহু তোমাদের কেউ কারো ইসলাম যদি খুব সুন্দর হয় ইসলাম সুন্দর হয় কেমনি ইসলাম অসুন্দর হয় কেমনি যে ব্যক্তি ইসলামের আমুলগুলোকে এতেমামের সাথে পালন করে আল্লাহ রাবুল্লা আলমের হুকুম আহকামগুলো নবী করিম সাল্লামসুন্নতরিকাগুলোকে পাবনদের সাথে আমল করে তখন হাসুনা ইসলাম হো তার ইসলামটা খুব সুন্দর হয়ে যায় হাসুনা ইসলাম হো তার ইসলামটা খুব সুন্দর হয়ে যায় ভ্যারি গুড প্র্যাকটিসিং আর যদি আমল না করে নাম কেউ আসছে মুসলমান তাহলে তার হাসুনা ইসলাম হয় না তার ইসলামটা সুন্দর হয় না তার ইসলামটা দাবি ইসলামটা অসুন্দর থেকে যায় এখন তিনি বলেন ইদে আহসান আহাদুক ইসলাম আহ তোমাদের কেউ যদি তার ইসলামকে সুন্দর করতে পারে প্র্যাকটিস করার মাধ্যমে আমল করার মাধ্যমে তাহলে তার অবস্থা কী জানো ফাকুল্ল হাসান ইয়া মালুহা তুকাবুল্লাহ আশ্রে আমলে তাহলে তার প্রত্যেকটি আমল পরিমাণ সবাব বাড়ানো হয় দশ গুণ থেকে শুরু করে দশ থেকে সাতশো পর্যন্ত নেকের পরিমাণ বাড়তে থাকে আর অকুল উসাইয়া তিন ইয়া মালুহা তুকাবুল্লাহবে মিসলেহা হাত ইয়ালকালা আর যখনই কোনো গুণা করে তখন সেই গুনার সাইজ এক গুণই লেখা হয় এর বেশি লেখা হয় না আল্লাহ আল্লাহতালার সঙ্গে দেখা করা পর্যন্ত এখন আল্লাহর ভয়ে গুণা ছাড়লে এইটার ছাড়লে বা গুণা করার ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহর জন্য ছেড়ে দিল এই যে আল্লাহর জন্য ছেড়ে দিল এইটার মধ্যে আর অসুবিধা হয়ে গেছে একজন বাধা দিয়েছে আর গুণা করতে পারে নাই সেই কারণে গুণা করা হয় না এই দুটোর মধ্যে পারে নাই সেই কারণে গুণা করা হয় নাই দুটোর মধ্যে পার্থক্য আছে চোর চুরি করতে এসেছে কিন্তু পাহারা দিয়ে বসে আসে চুরি করতে পারলো না না করে ঘরে চলে গেলো কী করবে মন খারাপ ঘরে চলে গেছে চুরি করতে পারে নাই তো গুণা হয় নাই এটার এক দ্বারাজা এটার একটা লেভেল আর চুরি করতে বের হয়েছে কিন্তু মনের মধ্যে ভয় আসলো আহা রে আল্লাহ তো দেখছেন রাতের অন্ধকারে কেউ না দেখলে থাক আমি চুরি করব না চলে যাই ঘরে এই চুরি করা হলো না এইটার মর্তব্য অনেক বেশি তাহলে যে দশ গুণ থেকে একশো গুণ হয় করে না গুণাটা কেন করেনি গুণ কারণেই দশ থেকে বিশ পঞ্চাশ কারো একশো গুণ কারো তিনশো গুণ কারো পাঁচশো গুণ কারো সাতশো গুণ দেখা হয়ে যেতে পারে কারো তার চেয়েও বেশি লেখা হতে পারে নেকির কাজ এভাবে বড় হতে পারে যেমন আরেকটি হাজিস এসেছে কল আমলি ইবন আদমি দোয়া আফুল হাসান আবি আসলাম সে রোজা ই ওয়ান এটা তো আমার জন্যই করে আর এর পুরস্কার আমি নিজেই দেব কারণ আমার কারণেই সে খাবার পানীয় মিলামেশা সবকিছু ছেড়ে দিচ্ছে খাবার পানীয় মিলামেশা সব কিছু ছেড়ে দিয়েছে আমার কারণে আমার হুকুম রক্ষা করতে গিয়ে আমার ভয়ে আমার হুকুম মানার জন্য। আমাকে খুশি করার জন্যে আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। তো এই রোজাওয়ালার যে সব পাবে আর আরেক রোজাওয়ালা আছে রোজা রাখতে আসলে মনে চায় না কিন্তু মুশকিল হয়ে গেল খাওয়া দাওয়া করলে সবাই দেখে ফেলবে লজ্জা সরবের কথা হিন্দ আলিল্লা মুশকিল ছেলে মেয়েরা দেখে ফেলবে তার স্ত্রীও তাকে সমালোচনা করবে কি করা যায় বাধ্য হয়ে রোজা আছে। এই রোজার যে সব রাখছে দুই দিনের স্বভাব কি একরকম হবে লেজুলি আমার কারণে তাহলে যে কোনো এবাদত নামাজ হাজ জাকাত আল্লাহকে এহসানের সাথে খুশোর সাথে রিয়া থেকে দূরে থেকে যত স্ট্যান্ডার্ড হাই করতে পারবে ততই তার নেকির পরিমাণ বাড়তে থাকবে তখন ভাবে অনেকগুলো হাদিস পাওয়া যাচ্ছে এই সবগুলো হাদিস মিলে আমরা যেটা পাই একজন মানুষের আমল করা আর সংকল্প করা এই দুটো নিয়ে চার ভাগে ভাগ করা যায় একটা হলো যে নেকির আমল করা জন্য নিয়ত করা আরটা একটা হলো যে নিয়ত করা হয়ে গেছে আমলও করা হয়ে গেছে এই দুইকে স্যাম্প আর দ্বিতীয়টা হলো গুনাকে নিয়ে গুণার নিয়ত করা সংকল্প করা এরাদা করা প্লান করা আর গুণা বাস্তবে বাস্তবায়িত করে ফেলা কার্যকরী করা এই চার কেসেমের বর্ণনা আসবে এখন আমরা একটি পছন্দ গ্রহণ করি ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হল যে এমন অনেক মানুষ আছে যে তারা তাদের উঁচু স্তরের মানুষগুলোকে ফলো করে ইসলামের মানার ক্ষেত্রে এখন তারা দোয়া করতে গিয়ে বিভিন্ন রকম অশিলা করে ফেলে সাধারণ মানুষ তারা এবং তারা রসুল সাল্লা সাল্লামকে মন দিয়ে ভালোবাসে তারা আমল করেও দেখায় কিন্তু তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে বা তারা যাদেরকে ফলো করছে দিনের জ্ঞান নিচ্ছে তাদের কাছ থেকে নোয়ার কারণে তারা সেই স্থানটায় পৌঁছাতে পারছে না সঠিক জায়গাতে এমত অবস্থায় তারা নাজায়জ অশিলা করে ফেলছে পৌঁছাতে পারছে না সঠিক জায়গাতে এমত অবস্থায় তারা নাজায়জ অশিলা করে ফেলছে তো এক্ষেত্রে সেই সমস্ত মানুষদের দোয়া আল্লাহ সুবানি গ্রহণ করবেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি ব্যক্তিকে তার এলেম কতটুকুন আছে শিখার কতটুকুন চেষ্টা করেছে আর কোন ব্যক্তি এলেমকে শিখার সুযোগ গ্রহণ না করে বরঞ্চ তার বিরোধিতা করছে তার ভিতরে অ্যারোগেন্স এসে গেছে এগুলোকে আল্লাহ তালা ক্রাইটেরিয়া আছে তিনি এগুলোকে পরক করবেন প্রত্যেক ব্যক্তির অবস্থা একরকম নয় আমরা জানি অনেক আমাদের মুরব্বীরা ছিলেন গ্রামেগঞ্জে এলেমগুলো এইভাবে শেখার কোনো সুযোগ হয়নি তাদেরকে এইগুলো কেউ বলার ছিল না বা এখনও হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারা যাচ্ছে না সুযোগ নাই পাশে যারা আছেন তারাই এই খাঁটি কথাগুলো তাদেরকে কনভে করতে পারছেন না এগুলো হয়তো কিছু কনসিডারেশন আল্লাহ তালা করবেন কিন্তু যখন এলেমের কথা চলে আসে কারো সামনে এবং তার শেখার সুযোগ রয়েছে এরপরে সে না শিখে তার জ্ঞান আকলকি কাজে না লাগিয়ে এর বিরোধিতা করে তখন কিন্তু এটা বড় ক্রাইম হয়ে যায় অপরাধটা বড় হয়ে যায় কারণ আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যখন কিছু আসে রসুল উল্লাহ সাল্লাহ সালামের কাছ থেকে যখন কিছু আসে তখন মেনে নিতে হয় আল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে যখন কিছু আসে তখন মেনে নিতে হয় যখন আল্লাহ এবং তার সাথে কিছু আসে তারা কি বলবে সামেয় না ও আতনা আমরা শুনলাম আমরা মেনে নিলাম এই জিনিসটা যারা করবে তারা বেঁচে যাবে আর যারা তবে এক্ষেত্রে যেটা আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে সমাজের মানুষকে আমরা যখন কোন জিনিস থেকে পরিবর্তন করাতে চাই ইসলাহ করাতে চাই তাদেরকে সংশোধন করাতে চাই তখন আমাদের কথাগুলো তাদেরকে সংশোধন করাতে চাই তখন আমাদের কথাগুলো কেমন হওয়া লাগবে আক্রমণাত্মক হবে না বোঝানোর জন্য বিন হ্যাক মাথে ওয়াল মা ওয়েদাতে হাসা না করতে হবে সমস্ত নবীরা যে তরীকার দাওয়াতি কাজ করেছেন আমরাই শুধু জাহের লোকদের মোকাবিলা করি রসুল করেননি তিনি কি বলেছেন ফা লাহু কাউনকে দাওয়াত দিতে যাও যেহু কাউল না তাকে নরম ভাষায় অ্যাপ্রোচ করা খুব কড়া ভাষায় অ্যাটাক করো না ঠিক কিনা মানুষকে সেরে বেদাহা থেকে যখন ইসলাহ করতে হবে সুন্দর ভাষা সবরের সাথে খুব বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করলে মানুষকে আল্লাহ তালা তৌফিক দেবেন আল্লাহ তালা আমাদেরকে এই তরিকায় কাজ করার জন্য দান করুন আমাদের এই সেশন এখানেই সমাপ্ত ইনশাল্লাহ পরবর্তী সেশন শোনার জানিয়ে নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি الله রিক